98.3 रोमा किल्प दिए सजान विशेष निवेदन सनडे सद मुस्तफा सरज जन्म 14 उन्नीस तिर साले বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনী লেখক হিসেবে জনপ্রিয় কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া শুক্তারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প বহুদিন আনন্দবাজার পত্রিকা সঙ্গে যুক্ত ছিলেন बेतारे अनेक नाटक लिखे चौठा सेप्टेम्बर बारो साले तरह मृत्यु है सन्डे आज सैयद मुस्तफा सिर लेखा सामुद्रिक गल्पटी देज पब्लिशिंग प्रकाशित तारा अशरिली बल्प पाठे मिर शुरू हामुद्रिक স্কুলে চন্দনপুর অন মতো নির্জন সমুদ্র তীর কোথাও নেই সেবার শরৎকালে সেখানে বেড়াতে গিয়ে এরকম নির্জনতা দেখে প্রথমে খুব অবাক লেগেছিল কিন্তু ক্রমশ ব্যাপারটা বুঝতে পারছিলাম প্রথমত এখানে সমুদ্রের চেহারায় আদিম ধরনের রাগি ভাব এবং অসংখ্য ডুবো পাথরে ভর্তি তাই স্নান করা প্রায় অসম্ভব যে সমুদ্রে স্নান করা যায় না সেখানে ভ্রমণ বিলাসীরা যেতে চায় না দ্বিতীয়ত চন্দনপুর অন সি তে কোনো বাজার নেই হোটেল নেই ছোট্ট একটা জেলে বসতি আর এখানে ওখানে কয়েকটা বড় লোকের বাড়ি এবং সেই বড় লোকেরা কদাচিত মোটর গাড়ি চেপে নেহাত ফুর্তি লুটতেই আসেন সঙ্গে থাকেন এক দঙ্গল আর বন্ধু আদিম ধরনের এই ছোট্ট জনপদে সেই সময়টাই যা কিছু হই হল্লা তারপর আবার সেই স্তব্ধতা সেই নির্জনতা ধুধু ধূ বালিয়াড়িতে সমুদ্রের শ্বাস প্রশ্বাস প্রতিধ্বনিত হতে থাকে দিন রাত সারাক্ষণ প্রথম দর্শনেই টের পেয়েছিলাম এ সমুদ্র কারুর নয় তার নিজের সমুদ্রকে বুঝি ভয় পাওয়া সহজ ভালোবাসা যত কালো কালো পাথর ছড়ানো তত সমুদ্রের বুকে হঠাৎ দেখে মনে হয় যেন কেমন করে ফিরে গেছি প্রাক ইতিহাসের কোনো এক শরৎকালে আর পেছনের অরণ্য থেকে হাজার হাজার ম্যামথ এসে স্নান করতে নেমেছে সমুদ্রে ভুল হয় যেন তারাই বিকট গর্জন করছে স্নানের আনন্দে যেন তারাই ঘন নীল জলকে আলোড়িত করছে ছড়িয়ে দিচ্ছে ডুবছে ভাসছে আদিম ধরনের এবুজিয়া খেলা এই নির্জন সমুদ্র তীরে আমি যার অতিথি তার নাম ডক্টর প্রভু দয়াল সঙ্গে আমার আলাপ হয়েছিল, কলকাতায় একটি পানিগ্রাহী বলেছিলেন। যদি নির্জনতায় কয়েকটা দিন কাটাতে চান চন্দনপুর অনসিতে চলে যাবেন ওখানে আমার একটা বাড়ি আছে শরৎকালটা ওখানেই আমি থাকি সমুদ্র নিশ্চয়ই দেখেছেন কিন্তু চন্দনপুর অনসিতে সমুদ্রের স্বরূপ দেখে অবাক হবেন ডক্টর পানিগ্রাহী ইতিহাসের অধ্যাপক চন্দনপুর অনসিতে যাদের বাড়ি আছে তাদের মতো অবশ্য বড় লোকও নন ফুর্তিবাজও নন বরং স্বভাবে একেবারে সাদা সিঁধে নিরস এবং সবসময় কেমন যেন গম্ভীর বাড়িটা মাঝারি আয়তনের একতলা এক টুকরো বাগানও আছে জানলা থেকে সমুদ্র দেখা যায় আমার বেশ লাগছিল। বাড়িতে ছাড়া আর নেই উনি নিজেই রান্না বান্না করেন বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে থাকেন সব ঘরে কাঁড়ি কাঁড়ি বই বুঝতে পারছিলাম ইতিহাসের গবেষকের পক্ষে হয়তো এমন একটা পরিবেশই খুব বাঞ্ছনীয় কিন্তু সমুদ্রের স্বরূপ কতটা দেখতে পেলাম জানি না, একটা দিনেই আমি হাঁপিয়ে উঠেছিলাম পরের দিনটা কাটিয়ে কেটে নির্জনতা আমার ভালো লাগে কিন্তু এ যেন বড় বেশি রকমের নির্জনতা তাছাড়া আগেই বলেছি এই সমুদ্রকে ভয় পাওয়া যতটা সহজ ভালোবাসা ততটা সহজ নয় অবশ্য ভয় পাওয়ার মধ্যেও একটা আনন্দ থাকে কিন্তু এখানে সমুদ্র শুধুই ভয়ের শুধু চোখ রাঙানো এক ভয়ঙ্করের আদিম রূপ পরদিন বিকেলে সেই আদিম ভয়ঙ্করের দিকে তাকিয়ে আছি হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যে প্রায় তখনই সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপ মুছে গিয়ে জেগে উঠল বিপরীত এক রূপ স্নেহপ্রবণ পিতামহের মুখে সুন্দর হাসি হতো মুহূর্তে আমার মনে হলো তাহলে আমারই দেখার ভুল এই সমুদ্রকে ভালোবাসা যায় তাকে আপন করা যায় ডান দিকে উঁচু বালিয়ারির উপর থেকে ফ্রক পরা এক বালিকা দৌড়ে নেমে আসছিল তার সঙ্গে একটা ছোট্ট সাদা কুকুর তার মতো করে নামতে গিয়ে ঘড়িয়ে পড়ল। বালিকা খিলখিল করে হেসে তাকে বুকে টেনে নিল তারপর একটুখানি দৌড়ে এসে কুকুরটাকে নামিয়ে দিল বিচে এবং স্কিপিং করতে লাগল। কুকুরটা এগিয়ে গেল সমুদ্রের কাছে যেই একটা ঢেউ এসেছে সে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো সাদা ফেনার স্তর তার পায়ের কাছে আসতেই সে মুখ নামিয়ে স্কিপিং করতে মেট সবার খিলখিল করে হেসে উঠল বিকেলে গোলাপি রোদ নির্জন বিচে দুটি প্রাণীর আপন মনে ওই খেলা দেখতে দেখতে প্রকৃতি আবার কাছে ততক্ষণে অর্থপূর্ণ হয়ে উঠেছিল সমুদ্রের উপর শেষ বেলার সেই গোলাপি আলো পড়েছে সমুদ্রকে আমার তখন আর ভয়ঙ্কর লাগছে না এক সুন্দর মিষ্টি বাচ্চা মেয়ে আর তার ছোট্ট কি সমুদ্রকে বদলে দিয়েছে আমি মুগ্ধ দৃষ্টিতে ওদের খেলা দেখছিলাম ওরা আমাকে গ্রাহ্য করছিল না মেয়েটি স্কিপিং করতে করতে আমার কাছাকাছি জ্বলে আসছিল কুকুরটাও তাকে অনুসরণ করছিল ভাবছিলাম কুকুরটাকে একটু আদর করবো ফুটফুটে সাদা নরম যেন এক পুতুল কুকুর আর মেয়েটিও যেন এক সুন্দর পুতুল কিন্তু ওরা আমার দিকে ছিল না কাছে কাছাকাছি এসে আবার দূরে সরে যাচ্ছিল কিন্তু এক মুহূর্তের জন্য ওরা থাম ছিল না কি ওরা কি ক্লান্ত হচ্ছে না আমি আর চুপ করে থাকতে পারলাম না বললাম খুব হয়েছে এবার একটু থামো তো দেখি এই আমার কাছে এসো গল্প করি নাম কি তোমার আর এই খুদে প্রাণীটারি বা কি নাম হুম? আমার দিকে তবু তাকালো না ওরা তখন হাসতে হাসতে আমি ওদের দিকে তখন ওরা বিচের উপর দৌড়তে শুরু করলো কি একটা কাছে নাকি ওরা ভয় পাচ্ছে আমাকে চেঁচিয়ে বললাম ভয় করো না আরে আমাকে ভয় পাওয়ার কিছু নেই দেখো কিন্তু ওরা আমার কথা কানে নিল না তারপর সেখানে আগের মতো মেয়েটি স্কিপিং শুরু করল কুকুরটাও তাকে ঘিরে ছুটোছুটি করতে থাকল আবছা ধূসর একটা পটের গায়ে দুটি ছোট্ট প্রাণী ক্রমশ মিলিয়ে গেল দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল বেশ তো ওরা খেলছিল কেন যে ওদের বিব্রত করতে গেলাম অচেরা মানুষকে ওরা ভয় পেতেই পারে একটা পাথরের উপর বসে রইলাম সূর্য ডুবে গেলে ধূসরতা क्रमश घन हलो समुद्र दिखे निर्जन बीच बस हटा शब्दी से मे और कूक फिर एस आगे मत खेल एबार कोनो को ना अबछायर भेतर দুটি কালো মূর্তির নড়াচড়া দেখতে পাচ্ছি ওদেরই খেলা আর কতক্ষণ চলবে ওরা কি বাড়ি ফিরবে না একটু পরে সমুদ্রের শিওরে এক টুকরো চাঁদ উঠে সমুদ্রের জলে ঝলমলিয়ে উঠল নরম সোনালি জোৎস্না সারা সমুদ্র সারা সমুদ্র যেন তখন সোনার কারুকার্য মেয়েটি সমানে আমি উঠে দাঁড়ালাম তারপর ওদের দিকে এগিয়ে গেলাম বললাম কি আর কতক্ষণ খেলবে তোমরা হ্যাঁ বাড়ি যাবে না মেয়েটি ধমকে দাঁড়ালো কুকুরটা তার পায়ের কাছে এসে আমার দিকে মুখ তুলল তার চোখে জ্যোৎস্না চকচক করতে থাকল আশ্চর্য নীল দুটি চোখে প্রাণীটা আমাকে দেখছে মেয়েটি চোখেও তেমনি জ্যোৎস্নার উজ্জ্বলতা বললাম কি কথা বলছ না কেন কি নাম তোমার মেয়েটি কি যেন একটা বলল বিচে এতক্ষণে বাতাস বইছে জোরালো হয়ে সমুদ্রের গর্জন আর প্রবল বাতাসে কথাটা ঠিক শোনা গেল না আরো কাছে এগিয়ে গিয়ে বললাম কি নাম হুম? কোথায় থাকো মেয়েটি একটু হাসল তারপর হঠাৎ আগের মতো দৌড়তে শুরু করল জোৎস্নায় ধুধু সাদা বালিয়াড়ির ওপর দিয়ে মেয়েটি আর তার প্রিয় সঙ্গীকে ক্রমশ মিলিয়ে যেতে দেখলাম এতক্ষণে সন্দেহ হলো। মেয়েটি বোবা নয়তো আমার ভাষা বুঝতে পারেনি। কিন্তু বোবারাকে খিলখিল করে হাসে একটা সন্দেহ থেকে গেল ফিরে গিয়ে দেখি ডক্টর পানিগ্রাহী চুপচাপ বারান্দায় বসে আছেন বললেন বেড়ানো হল হম কেমন লাগলো চন্দনপুর অনসি আমি বললাম অপূর্ব डर पानीग्राही एक खेलार साथी छोट सदा क्या बड़ सुंदर छवि डीग्राही निष्फलक चोखे एक, एक मुहूर्त तक হঠাৎ উঠে দাঁড়ালেন বললেন বসুন একটু কফি তৈরি করি সত্যি বলতে কি পরদিনই যে যাব ভাবছিলাম যেতে তো ইচ্ছে করলই না বরং চন্দনপুর অনসির সমুদ্রকে ভীষণ ভালোবেসে ফেললাম সারাক্ষণই সমুদ্র তীরে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে जत खुशुटेपिंग क्या बालियाड़ दिखे दौड़े जाए किदृश्य हो जाए फिर आसे डाक कथा चाहे शुद्ध निशब हाँ আবার ছুটে যায় তার কুকুরটা একটু দূরে দাঁড়িয়ে যেন অবাক চোখে আমাকে দেখতে থাকে কিন্তু সেও তার সঙ্গীর মত একদিন বীচের সেই পাথরটাতে বসে বিকেলের সামুদ্রিক পটে সুন্দর দুটি প্রাণীর আপন মনে খেলা দেখছিলাম সন্ধে হয়ে গেলে সমুদ্র থেকে বিশাল লাল গোলার মতো চাঁদ লাফ দিয়ে আকাশে উঠল কিছুক্ষণ পরে সেই চাঁদের রং বদলে সোনালি হয়ে গেল ঝলমলে জোৎস্নায় দুটি চঞ্চল মূর্তি তখনও ক্লান্তিবিহীন খেলায় মেতে আছে হঠাৎ টের পেলাম সমুদ্র আমার পায়ের কাছে এসে পড়েছে পাথরে একটা প্রকাণ্ড ঢেউ এসে প্রচন্ড শব্দে ভেঙে পড়ল আমি গেলাম একেবারে। কানে তারপর অস্বাভাবিক গর্জন বাতাসও হঠাৎ বেড়ে গেল ঝড় বইতে শুরু করলো সমুদ্রের দিকে আতমকে তাকিয়ে দেখলাম বিশাল উঁচু হয়ে বিকট গর্জন করতে করতে আসছে যেন এক দীর্ঘ কালো পাহাড় আর তার মাথায় সাদা আমি বীজ থেকে দৌড়ে গিয়ে উঁচু বালিয়াড়িতে উঠলাম সঙ্গে সঙ্গে মাথায় এলো আজ বুঝি ভরা কোটাল পূর্ণিমার রাতে সমুদ্র এমনি করে উত্তাল হয়ে ওঠে। আছড়ে পড়ছে উন্মত্ত নোনা জল সারা বীজ তলিয়ে গেছে ওরা কোথায় আমি ভীষণ ভয় পেয়ে ডক্টর পানিগ্রাহীর বাড়ির দিকে ছুটে ডিগ্রাহী ডক্টর পানিগ্রাহী বারান্দায় আলো জেলে বসেছিলেন আবার অবস্থা দেখে একটু হেসে বললেন সমুদ্র আপনাকে আজ কি উপহার দিয়েছে তা তো দেখতেই পাচ্ছি জান জামা কাপড় বদলে আসুন দম আটকানো গলায় বললাম ডক্টর পানিগ্রাহী সেই মেয়েটি আর তার কুকুর হয়তো डर पानीग्राही ओ देखा भीषण अबाक देखी आज टेबिल एक फ्रेमे अटकानों छवि रेखे डर पानीग्राही और से मे प्रिय साथी जुली गत बच्चर दूज के समुद्र नहीं ग तो छवि आकबे बोले सुन सामुद्रिक রচনা সৈয়দ মুস্তফা সিরাজ গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ সহযোগিতায় বর্ণালী পর্বপরিচালনায় অনির্বাণ ও অভিষেক শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প হাজির হবে সানডে সাসপেন্স